আল্লা নামে শুরু যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবতী উষ্টি সমূহ উপেক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে যখন আত্মাসমূহকে যুগল করা হবে যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হল যখন আমল নামা খোলা হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান্নামে অগ্নি প্রজ্জ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে তখন প্রত্যেকেই জেনে নেবে সে কি উপস্থিত করেছে ইদুল কৌলু رَسُولٍ কী আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায় চলমান হয় ও অদৃশ্য হয় শপথ নিশাবসান ও প্রভাত আগমন কালের निश्चय कुरान सम्मानित रसुलर आनित बाणी जिनी शक्तिशाली आरोप मालिक निकट मर्यादाशाली सवार मान्यवर से भाजन ए तुम्हारे साथी पागल नन তিনি সেই ফেরেস্তাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করেন না এটা বিতাড়িত শানের উক্তি নয় অতএব তোমরা কোথায় যাচ্ছ এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ তার জন্য যে তোমাদের মধ্যে সোজা চলতে চায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রায় বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না